উপাসন তাদের দলয় ধ্বরে সমস্ত ইন্দ্রিয় প্রাণ ও চিত্ত জয় করেছিলেন। এই তিনি তিনি আত্মকে ফরম ব্রহ্ম কৃষ্ণ রূপী কেন্দ্রবিদুকে প্রিয় করেছিলেন তাৎপর্য যখনই যখনই ব্রাহ্মণ সবজে উঠে উল্লেখ হয় তখনই নির্বিশেষ বাজেরা মনে করে যে তা হচ্ছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি কিন্তু পক্ষে ধরম ব্রহ্মা হচ্ছে শ্রীকৃষ্ণ বা বাসুদেব সেই সম্বন্ধে ভাগবৎ গীতায় উল্লেখ করা হয়েছে বাসুদেব আর সারবা মিথি বাসুদেবী নির্বিশেষ ব্রহ্মরূপে সর্বত্র ব্যক্ত নির্বিশেষ কোন কিচ্ছুতে নামকে কখনো স্থির করা যায় না ভগবত গীতায় সামছে যাদের মন ভগবানের অবক্ত নিরূপে আসক্ত চাঁদের পকে পরমার্থিক জীবনে অগ্রসর হওয়া কষ্টকর করেছিলেন সেই ব্রহ্ম হচ্ছেন পরমেশ্বর ভগবান বা ঠিক আছে চলে গেছে মহারাজ উপাস তথ্য যব নিয়ম আদির দ্বারা নিজের মন এবং ইন্দ্রিয়া সংযম করে পরম ব্রহ্মকে তার চিত্তিবৃত্তি চিত্তবৃত্তির দ্বারা ধ্যান করে তো ব্রহ্মা এই শব্দ বলেই কী ভোজন আহম ব্রহ্ম আহম ব্রহ্ম কি অর্থ বৈরদার্থ আমি ব্রহ্ম আহম ব্রাহ্ম আমি ব্রহ্ম আছি তো ব্রহ্ম শব্দ আছে সব ভাষায় ব্রহ্ম জ্যোতি তো ব্রহ্ম মনে আর্থ পরমহাত্মা ব্রহ্মজ্যোতি কিন্তু এই ব্রহ্মা এর শব্দ মূল আর্থ কি যা বৃহত আছে মহান সে তো ব্রহ্ম মানে যা আধ্যাত্মিক আছে সেই ব্রহ্ম সেই জন্য এই শব্দ আত্মের জন্য ব্রহ্মজ্যোতির জন্য এবং পরম ব্রহ্মার জন্য প্রয়োগ করা যায় তো এখানে বলা হচ্ছে যে মহারাজ মলয়দ ব্রহ্মা ধ্যান করে তো এর আর্থ হচ্ছে যে তিনি পরম ব্রহ্মা কৃষ্ণের উপরে ধ্যান করেন না প্রন্তব্য করছেন যে নির্বিশেষবাদের মনে করে যে ওই ব্রহ্মা ব্রহ্মার উপরে ধ্যান করার চরম স্তর হচ্ছে অহঙ্গ উপাসনা মানে নিজের উপরে ধ্যান করা কিন্তু প্রকৃত পক্ষে শাস্ত্র থেকে বুঝতে হবে যে যোগীরা মহাত্মা যান তার কোন বিষয়ে দেখেন উম ধ্যানবস্থিত থদ্য চেন মানসা ফস্যন্তিনা এর অর্থ কি অনেকবার এই পদ শ্রীমদ্ ভাগবতের এই এক পদ তার অনেক যায় দেখেন জানে না ধ্যান বস্তায় যোগের সেই রূপে সেই রূপে দাসন করেন কি রূপ ব্রহ্ম রুদ্র মারুচুন্ন গ্রন্থিষ্ট গায় বৈদাই স্বাঙ্গ ও ফানিসায় গেং শাম গা ধ্যান বসতেছে থান মানসং নিদু সুরাধনা দেবায়সমায় নী দে ভগবান যিনি ব্রহ্ম রুদ্র মূৎ সব দেবত দ্বার প্রশংসিত এবং যিনি সমষ্ট বৈদিক শাস্ত্রে দ্বার প্রশংসিত হন যিনি যোগেরা গতি হন যোগেরা ধ্যান অবস্থান সেই ভগবানের রূপ দর্শন করে তো তিনি হচ্ছে হচ্ছেন ভগবান এবং তার উপাসনা আমি করি দেবগণ এবং অসুরগণের তারা সীমা মাপ খলেও তার সীমা ফল্না তো এইভাবে শাস্ত্র অনেক প্রতিফন্ন আছে যে পারম ব্রহ্ম হচ্ছে কৃষ্ণ যোগীর পারম গতি আছে বিষ্ণু উপাসনা হনসি শতবৎসরগম্যোর্থা মনসো মুপদী বিঞ্চি গোবিষম তোমহ কি ব্রহ্মসংহক ব্রহ্মসংহ তারা আরাধনা করে না সেই জন্য তারা পায় না হম হম আদি যোগ ব্যায়াম করে ধ্যান করে কোটি শত বৎসরে কলেও তারা কৃষ্ণের পদ্মনক্ষ পর্যন্ত দর্শন পায় না কেন কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন অবিচ্ছিন্তত্ব মনে নিজের বুদ্ধি দ্বারা নিজের প্রয়াসের দ্বারা কৃষ্ণকে পাওয়া যাবে না ইনি অচ্ছিন্ত অবিচ্ছিন্ত থত তো ইনি হচ্ছেন ধরম ব্রহ্ম এবং তার উপাসনা করা জীব দেয় চরম গতি কিন্তু সাধারণে তো লোকেরা এত বুঝে না মনে করে যে নির্বিশেষ ব্রহ্ম সেটা পরম সত্য সেটা পরম সত্য চরম স্থ এইভাবে মনে করে কেন লোকেরা কেন মনে করে যে ওই পরম সত্য তো ফুরুষ্ণ পরম সত্য তো নির এইভাবে মনে করে কেন অনেকেই সেই রকম বলে না যে পরম শত্তাহ হচ্ছে নির্বিশেষ মুসলমান বলে যে আল্লাহ কোন রূপ নেই আল্লাহ আল্লাহ তো ব্যক্তি নয় নির আমি বলো আপনি এই মনে করে যে আল্লাহকে ব্যক্তি বলা তো অপরাধ হয় নাকি কেন জানে না অনুমান কর যে ভগবান যদি ব্যক্তি হন তো আমাদের সমান হবে কারণ আমরা ব্যক্তি বুঝে না যে পরম পুরুষ তার নাম গুণ রূপ লীলা আছে আমাদেরও দেহ সম্পর্কে নাম আছে ওই পশুদিন ওই যুবক থেকে জিজ্ঞেস করলাম কি নাম ছিল দেবনাথ কি নামনাথ নাম আছে কিন্তু সেটা শুধু দেহ সম্পর্কে ওই নাম সেই নাম ওই ব্যক্তি থেকেই ভিন্ন আছে আত্মা থেকে ভিন্ন আছে তা গুণ আছে তার কি সদ্গুণ আসদ্গুণ আমি জানি না কিন্তু সকলে গুণ আছে সকলে ব্যক্তিগত স্বভাব আছে না কিন্তু সেটা শিয়াল আছে এই জীবনে এই জন একজনের স্বভাব উদা হতে পারে এবং অনজীবনে তো কৃপণের মতো হতে পারে তো একজন যে এইখান দেব আছে স্কের দেবতা তো পরে অসুর হতে পারে এবং আজকের অসুর তো কালকে দেবতা হতে পারে আজকে যা সত্যগুণ সত্যগুণী ব্যক্তি আছে সে কাউকে ক্ষমগুণী হতে পারে কিন্তু সকলে গুণ আছে সকলে রূপ আছে এবং সকলে কার্যকলাপ আছে কিন্তু এইসব অনেকটা অস্থায়ী দেহ কথা নাম গুণ রূপ লীলা সব অনেকটা আছে কারণ দেহ অনেকটা এজন্য লোকেরা মনে করে যে পরম সত্ত্বে নাম গুণ রূপ লীলা হতে পারে না কারণ আমাদের অভিজ্ঞতা ওইসব নাম গুণ রূপ লীলা অস্থায়ী আছে অস্থায়ী মানে অসৎ এবং ওইসব নাম গুণ রূপ লীলা তো জড় প্রকৃতির প্রভাবে দূষিত আছে সেই জন্য মনে লোকে লোকে মনে করে যে না হয় না কিন্তু আসলেই সেটা আমরা স্বীকার করে ভগবানের নাম গুণ রূপ লীলা নয় ভৌতিক নামগুণ রূপ লীলা কিন্তু তার অপ্রাকৃত নামগুণ রূপ লীলা আছে প্রভুপাদ এই প্রভুপাদ এবং আমাদের সব পূর্ব আচার্য আমাদের এইভাবেই শেখে যে পরম সত্যমণি পূর্ণ ভগবানের ভগবানে সব কিছু আছে তো আমাদের যদি নাম গুণ রূপ দীলা থাকে অসৎ হলেও আমাদের নাম গুণ রূপ দীলা যদি থাকে এবং ভগবানের naam গুণ রূপ lila নেই তো আমরা ভগবানের থেকে বড় আমাদের কিছু আছে যে ভগবানের নন তো ফরম সত্ত ফে আছে তো অবশ্যই ভগবানের নাম গুণ রূপ রূপলীলা আছে কিন্তু যেহেতু আমাদের অভিজ্ঞতায় ওই সব নাম গুণ রূপলীলা যা আমরা দেখি সব দূষিত হন সেই জন্য আমাদের মনে করা উচিত না যে পরম বিশুদ্ধ ভগবানের নাম গুণ রূপলীলা তাও দূষিত থাকে অবশ্যই ভগবানের নাম গুণ রূপলীলা আছে কিন্তু সেগুলো দূষিত নেই তো যে ভগবান নিরাকা আছে সেইটাও আমরা স্বীকার কারণ আমরা যদি বলি যে ফরম সত্য তো নিয়ে নেই তো ভগবান হবে না ভগবান ভগবানের রূপ আছে না ভগবান রূপ বুঝেন আমরা আমার আছে কিন্তু ভগবানের শরীর আছে সেটা বল উচিত না ভগবান শরীর আছে কারণ ভগবান এবং ভগবানের রূপ অভিন্ন আছে আমরা আত্মা এবং এই আত্মা আবরণ আছে এই শরীর কিন্তু তার মাঠিক অবস্থায় আধ্যাত্মিক অবস্থায় দেহ এবং দেহী অভিন্ন ভগবানের রূপ আছে আমার সাধারণত এইভাবে বলে কারণ দাসের সেই রকম কিন্তু বুঝতে হবে যে ভগবান রূপ আছে কৃষ্ণ এবং কৃষ্ণ নাম অভিন্ন তো কৃষ্ণের নাম আছে নাম রূপে কৃষ্ণ আছে কলে কালে নাম রূপে কৃষ্ণ আবদ্ধ ওই নাম যে নাম সেই কৃষ্ণ সেটা নয় যে কৃষ্ণ এক ব্যক্তি আছে কৃষ্ণ এবং তার নাম আছে ওই নামই কৃষ্ণ ও নাম এবং ব্যক্তি পরমপুরুষ কৃষ্ণ অভিন্ন আছে বুঝতে এটা সহজ না আমাদের জন্য সহজ না কারণ আমাদের বিকৃত বুদ্ধি আছে আমরা মনে করে যে ওর সব কিছু যা আমরা দেখতে পাই সেইটি সত্য কিন্তু বুঝতে হবে যে এই ভৌতিক স্থিতি স্থিতি তো বিকৃত প্রতিবিম্ব রূপ আছে আসল সব সত্য হচ্ছে করব দর্শন আমাদের প্রাকৃত জাগতিক দর্শন আছে এবং আমরা মনে করি যে সব কিছুটা আমরা দেখতে পাই সেইটি সত্য তো আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না সেই জন্য বুঝতে হবে যে ভগবানের কোন রূপ সেটা আমাদের ভুল তো বুঝতে হবে যে কৃষ্ণ নাম কৃষ্ণগুণ কৃষ্ণরূপ কৃষ্ণ লীলা সব প্রাকৃত সব কৃষ্ণের থেকে অভিন্ন এবং পরম সত্য হচ্ছে শ্রীকৃষ্ণ আমি ব্রহ্ম কিভাবে আমি আমি আমি গুণে দাঁড়া ভগবানের থেকে অভিন্ন কিন্তু পরিমাণে বিচারে আমি ভগবানের থেকে অনেক অনেক ছোট হচ্ছি তো এইসব বুঝতে হবে এই হচ্ছে শ্রীমদ ভাগবত এটা বৈদিক জ্ঞানে চরম স্তর তো এইসব কথা বুঝতে কঠিন আছে আমাদের জন্য ও সাধারণ বুঝে যাওয়ার এইসব বুঝার সম্ভব না তো আমরা যদি কৃষ্ণের কৃপা পাই তাহলে এইসব বিষয় বোঝা সম্ভব হয় তা ছাড়াতে সম্ভব হয়নি চৈতন্য সার্বভৌমা বাটাচারে এবং গোপীনাথ আচার্য দুজন দুইজনের পণ্ডে বার্তা লাপে বর্ণনা আছে তো সার্বভৌম ভাটাচার্য সারা ভারতে খুবই বিখ্যাত ছিল খুব বড় পন্ডিত ছিল গৃহস্থ হলেও তিনি অনেক সন্ন্যাসীদের শিক্ষাগুরু ছিলেন কিন্তু তিনি নির্বিশেষ বাদী ছিলেন তো সাবভম ভট্টাচার্য এবং গোপীনাথ আচার্য মধ্যে তো পরম সত্য সম্বন্ধে বার্তালাভ হল তো গোপীনাথ আচার্য অনেক শাস্ত্র প্রমাণ দিলেও তো সবভম ভট্টাচার্য বুঝতে পারলেন না যে তা। ঘরে উপস্থিত সীকৃষ্ণ সেই জন্য হচ্ছেন ভগবান সেই জন্য গোপীনাথাচার্য শ্রীমদ্ভাগে এক শ্লোক বলছেন অথপি তে দে পদাজদ্ প্রসাদেশি জম ভগবান চান্য এরং বিচ্ছিন্ন যে হে ভগবান আপনাকে বুঝতে কিভাবেই সম্ভব হয় নিজে প্রয়াসে দ্বারা সম্ভব হয় না কিন্তু আপনার প্রসাদে লেশ মানে বিন্দু একটু যদি পায় তাহলেই সম্ভব হবে তো সেই জন্য ও ভগবতে তো কিভাবে ভাগবত পাঠ কিভাবে ভাগবত কথা বুঝতে হবে তার জন্য উপদেশ আছে ছচ্ছৃবন সুপঠন বিচার না ফর শ্রীমদ ভাগবতের কথা শ্রবণ করতে হবে সৎসুন্দন সুপঠান এবং খুব ভালো করে শ্রীমাদ ভাগবাদের পাঠ করতে হবে বিচারনাফর বুদ্ধি লাগাকে দেখে যায় অনেকে শাস্ত্র পাঠ করে আমরা এটি মা বাবা জানতে সিনের মতো মনে করে ওই গীতা পাঠ করা থেকেই আমাদের পুণ্য হয় তো পুণ্য হতে পারে কিন্তু এই এইভাবেই কিছু বোঝা যাবে তো বিচার না পরও বিচার করতে হবে এই শাস্ত্রায় ভগবান এবং ভগবানের ভক্ত ব্যাস আমাদের কি শিক্ষা দিচ্ছেন তো বুদ্ধির দ্বারা কিরকম বুদ্ধি তো ওই এম এস সি পিএইচডি সেই রকম ভৌতিক দূষিত বুদ্ধি দ্বারানা শুদ্ধ বুদ্ধি দ্বারা সেই শুদ্ধ বুদ্ধি কি আছে শীবনমুখী শীবনমুখী বুদ্ধি দ্বারা মানে ওই শাস্ত্র পথে হবে কি জন্য? যাতে আমাদের ভক্তি বৃদ্ধি হবে ভক্তি সেবা তাতে আমাদের সেই বা বৃদ্ধি তা বৃদ্ধি হবে হরে কৃষ্ণ তো এখন আমি পাঠ সমাপ্ত করছি কারণ যেহেতু হবে তো অনেক ধন্যবাদ আপনারা এই অধমকে অনেক ভালো সগাদ দিয়েছেন আমার সকল অপরাধ ছুটের জন্য আপনারা দৈয়া করে নিজের গুণে মার্জনক হরে কৃষ্ণ